ভ্রমণ সঙ্গী ছোট্ট শহরে ও খুব দয়ালু ছেলে ছিল অনেক বছর পরিশ্রম করে পঁচিশটা স্বর্ণমুদ্রা ও জমাতে পারলো তাই একদিন একটা ছোট্ট রাতটা আজ এখানেই কাটিয়ে দেব পুরনো একটা বাড়িতে এমন নতুন একটা কফেন এটা তো এখানে থাকার কথা নয় যাক দরজার সামনে বসল। এত ক্লান্ত ছিল যে সঙ্গে সঙ্গে গভীর চোখ জ্যাক মেয়েটিকে ভালোবেসে ফেললো কিন্তু তারপর বুঝলো কিছু একটা গন্ডগোল আছে মেয়েটি কাঁদছিল কিন্তু তার হাত ধরার ঘুম ভেঙে গেল শুনবে ঠিক বলেছ চলো তাড়াতাড়ি ওর সব বনিমুখ নিয়ে যাই থামো কি করছো তোমরা তুমি কে হে আমার নাম জ্যাক क्या तुम्हारा हतभाग्य मानुषार कफिन खुलस हतभा शोध देर मणिमुक्त नहीं बेचे नहीं तो कफिन खोलाये पचिसटा स्वर्ण मुद्रा आगो नहीं चले जाओ क्यों कफिन भांग शांति दाओ সে জানতো যে সঠিক কাজটাই করেছে সে আবার ঘুমিয়ে ঘুমিয়ে সুন্দরী মেয়েটির স্বপ্ন দেখার চেষ্টা করতে লাগলো কিন্তু স্বপ্ন আর মেয়েটা দুজনেই যেন চলে গেছে पथ हारे <laughs> আমি কিছুতেই পথ হারাবো না কারণ আমি তো কোথাও যাচ্ছি না আপনি কি আমার সঙ্গে যেতে চান মানে ভ্রমণ সঙ্গী হিসেবে ও হ্যাঁ নিশ্চয় চলুন না আর এইভাবে শুরু হল জ্যাক আর তার ভ্রমণ সঙ্গী যাত্রা আমি দেখতে গেছে দরকার যাক চলো গিয়ে ওনাকে সাহায্য করি যাক তাড়াতাড়ি আমার ব্যাগটা খোলো আর নীল বোতলটা বার করো আমি খুলতে পাচ্ছি না এটার বন্ধ छड़ी दिए जिन जमाते भलो लगे सब कि लागे এই নতুন সঙ্গীকে খুব মজাদার মনে হলো দুজনে এগিয়ে চললো এবার সামনে এক পাহাড় আমাদের ওই পাহাড়টা ওটা কি মনে হচ্ছে একটা পাখির ডানা পাখিরা কি ডানা ফেলে যায় নাকি হয়তো পাখিটা জানে যে লাগবে। আপনি দেখতে নাকি আমি জানি না খেয়াল করিনি তো এবার যাওয়া যাক তারা দুজনে একটা ছোট্ট শহরে এলো ভ্রমণ সঙ্গে যাক বলল রাস্তার ধারে অপেক্ষা করতে আর সে তাদের থাকার মতো একটা ভালো খুঁজতে যাচ্ছে না এটা হতেই পারে না কি হয়েছে কি ওই পুরনো বাড়িটাতে আমি এই মেয়েটারই স্বপ্ন দেখেছিলাম জ্যাক তার স্বপ্নের কথাটা এই নতুন বন্ধুকে বলল তাই নাকি তাহলে তো কাল তোমাকে রাজকুমারীর ভেতরে ঢুকলো কিন্তু তাকে বাধা দেবার মতো কোনো প্রহরী নেই দেখলো রাজা মন মরা হয়ে সিংহাসনে বসে আছে জ্যাক রাজাকে অভিবাদন করল হে মহারাজ আমি আপনার কাছে কিছু চাইতে পারল সাহস করে রাজাকে জিজ্ঞেস করতেও পারল না ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণের মধ্যে রাজকন্যা এলো সে একটা কালো পোশাক পরেছিল তার চোখে বিষণ্নতা মুখটা শুকনো দেখাচ্ছে কিন্তু এসে যায় না কারণ সে তাকে খুব ভালোবেসে ফেলেছে পরীক্ষা দিতে হবে এসো আমার সঙ্গে খুশি মনে রাজকন্যার সঙ্গে চলল সে তখন তাদের ভবিষ্যতে স্বপ্ন দেখছে প্রাসাদের পেছন দিকে একটা বারান্দায় গেল সেখান থেকে দেখলো নিচে একটা রদ আমি খুশি তোমার লেগেছে। কারণ আমার পরীক্ষায় তুমি পাশ না করলে তোমাকে এখানে ছুড়ে ফেলে দেওয়া হবে ঠিক তোমার আগে আমাকে যে বিয়ে করতে তার মতো এবার দিয়ে তোমাকে পরপর তিন দিন সকাল নটায় প্রাসাদের ডাকা হবে রোজ তোমাকে দেখাতে হবে ঠিক আমি কি ভাবছি যদি তুমি একটা ভুল জিনিস দেখাও তোমাকে রদে ছুড়ে ফেলে দেওয়া হবে আর যদি তিন দিন তুমি আমাকে সঠিক জিনিসটা দেখাতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব। পেরেছো? তুমি তুমি রাজি আছো? হলে। আমি দেখছি তুমি আমার থেকেও পাগল। আমি জানি না আমি আর কি করব। আমি ওকে ভালোবাসি যদি ওকে বিয়ে করতে না পারি তাহলে এই রদে ওই কুমিরদের সঙ্গে বাস করাই আমার ভালো ঠিক আছে এখন ঘুমিয়ে পর কিছু একটা উপায় বার করছি আমি জ্যাকের সঙ্গী তার জন্য উদ্বিগ্ন হয়ে পড়ল। জ্যাক ঘুমোতেই সে থলে থেকে একটা ধনু আর সেই ছড়িটা বার করল তারপর পাখির ডানা লাগিয়ে প্রাসাদের দিকে উড়ে গেল সে ওই রহস্যময় প্রাসাদ আর রাজকন্যার খবর জানতে গেল রাজকন্যার ঘরের কাছে এসে সে একটা ধামের আড়ালে লুকিয়ে পড়ল। বেরিয়ে সঙ্গীতে তখন তার ধনুক আর ছড়ি বার করলো রাজকন্যা দিকে তাক করে ছড়িটা ছুড়লো রাজকন্যা মুখ সে একটা গাছের আড়ালে লুকে পড়ে ওকে দেখলো দেখে রাজকন্যা উড়ে একটা গুহায় গিয়ে নামলো ভেতর দিয়ে ঢুকে রাজকন্যা একটা খোলা জায়গায় এসে থামল সেখানে সিংহাসনে একটা বিরাট সবুজ রঙের দৈত্য আছে প্রভু এক যুবক নাম জ্যাক আমাকে বিবাহ করতে চায় একজন তোমাকে চিন্তা করতে হবে না এটা এটা তুমি ওকে ঠিক প্রভু পরের দিন সকালে যখন ঠিক নটা বাজে জ্যাক একটা বাক্স নিয়ে প্রাসাদে এলো রাজকনার সামনে এসে দাঁড়ালো আমাকে দেখাও জ্যাক আমি কিসের কথা ভাবছি হের সুন্দরী রাজকুমারী কারণ তোমার সঠিক জিনিসটা দেখাতে পারেনি কিন্তু রাজকুমারী তো জানে না যে জ্যাকের সঙ্গী দেখেছে যে দৈত্য তাকে দস্তানা দিয়েছে সেই রাতেও যখন সে উড়ে গেল সঙ্গীও তার পিছু নিল গুহায় গিয়ে সে দৈত্যকে সব বলল দৈত্য খুব অবাক কিন্তু এটা কাকতালিও হতে পারে নিজের মনে ভাবল এইবার সে তাকে তিনটে গুলি দিল রাজকন্যা তার প্রভুকে ঘূর্ণিস করে ফিরে গেল পরের দিন সকালে জ্যাক আবার ঠিক জিনিসটা দেখাল প্রাসাদে সবাই খুশি হল তারা ভাবলো জ্যাক জাদুকর সেই রাতে সরাইখানায় फिर जाओ नजार আমার চালা এসে তোমাকে বাক্সটা দিয়ে যাবে এরকম একটাই ফুল আছে এটা খুঁজে নিয়ে এসে কাল সকালে রাজকন্যাকে দেবে যদি ছেলেটা আন্দাজ করতেও পারে কিন্তু কিছুতেই সেটা এনে দিতে পারবে না চালার দেখা নেই দৈত্যের চেলা এলো না কেন রাজকন্যা মহারাজা আপনাকে এক্ষুনি যেতে বললেন ঠিক নটা বাজে এদিকে রাজসভায় সারা রাজ্যের মানুষ জড় হয়েছে खूब भलो जिन महाराज न्या हारिए चल तुमशापुक्त धन्यवाद प्रभु प्रसाद सैन्य दुष्ट दौत्य राजकन्या के विवाह কিন্তু সেটা সম্ভব ছিল না আমি রাজকন্যাকে বাঁচাতে যাওয়াই সে আমাদের আমি কিছু করিনি আমার বন্ধু সব করেছেন রাজকন্যা এই হলো আমার বন্ধু দাঁড়ান আমি কোনদিন আপনার নাম জিজ্ঞেস করিনি আপনি আমাকে বারবার সাহায্য করেছেন অথচ আমি আপনার নাম না আমাকে জিজ্ঞেস করি আমি তোমার নাম জানি কি করে এটাও জিজ্ঞেস করতে ভুলে গেছি আমি আমি জানি কারণ তুমি আমার বাড়িতে চোরেদের হাত থেকে আমাকে বাঁচাবার সময় জোরে জোরে বলেছিল আর তোমার সব সঞ্চয় ওদের দিয়ে দিয়েছিলে জ্যাক তোমার পঁচিশটি স্বর্ণ মুদ্রা যাতে আমার আত্মা শান্তি পায় তোমার মন সত্যিই খুব বড় আমার বন্ধু এখন এখানে আমার কাজ শেষ তুমি তোমার রাজকন্যাকে পেয়ে গেছো। এবার আমাকে যেতে হবে জ্যাকের মন খারাপ হয়ে গেল কিন্তু সে কোনোদিন তার বন্ধুকে ভুলবে না রাজ্যের লোকেরা তাদের নতুন রাজকুমার কে নিয়ে আনন্দে মেতে উঠলো জায়গা তার রাজকন্যা সুখে শান্তিতে বাস করতে লাগলো গল্প শেষ